আবু কাতাদ হ্রদ আলাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন সৎ ও ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয়ে থাকে আর মন্দ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে কাজেই তোমাদের কেউ যখন ভয়ানক মন্দ স্বপ্ন দেখে তখন সে যেন তার বাম দিকে থুথু ফেলে আর শয়তানের ক্ষতি হতে আল্লাহর নিকট আশ্রয় চায় তাহলে এমন স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না